আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন মসজিদ যখন আজান দিত তখন নাবি সাল্লা আলাইসাল্লামের সাহাবিগণের মধ্যে কয়েকজন নাবী সাল্লাহ আলাইস্লামের বের হওয়া পর্যন্ত মসজিদের খুঁটির নিকট গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগরীবের পূর্বে দুরাকাত সালাত আদায় করতেন অথচ মাগরীবের আজান ও ইকামতের মধ্যে কিছু সময় থাকত না উসমান ইবনু জাবালাহ ও আবু দাউদ রহমতুল্লাহ আলহি সুবা রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণনা করেন যে এ দুয়ের মধ্যবর্তী ব্যবধান খুবই সামান্য হতো